আবু হুরাই রাহরতালাহ বর্ণিত নাবী সাল্লু আলসালাম বলেন আমি বনি আদমের সর্বোত্তম যুগে আবির্ভূত হয়েছি যুগের পর যুগ অতিবাহিত হয়ে আমি সেই যুগেই এসেছি যে যুগ আমার জন্য নির্দিষ্ট ছিল